সম্মানিত দিনী ভাই বোন এতগুলি বরযাত্রী হবে না দু চার পাঁচজন মুরব্বী যাবে মেয়েদের চাপায় নব যে ডুলি বিবি বলা হয় ডুলি বিবি শব্দটাই হারাম কোনো মহিলা যাবে না কমিউনিটি সেন্টারে মহিলা কেন কাপুরুষ আপনার বউ কেন কমিউনিটি সেন্টার আপনি মানুষ নাম নাকি নিজেকে কি গরু ছাগল মনে করছেন আপনার বউ কেন কমিউনিটি সেন্টারে ছোট লিপস্টিক দিয়ে পায়খানা দিয়ে রং মেখে পতিত লয়ের মেয়ে এসে যে আপনার স্ত্রীর হাঁটে কি করে খুব ভালোভাবে জানা আছে আপনাদের প্রায় বক্তব্যে বলা আছে যে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো কেউ যদি বলে যে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে যে আসো খেলি তাহলে কাপ দিতে হবে दस जन फकुआ के, के जी करे चाल बा, साढ़े बारो के जी खेलें जुआ खाली दस जन फकुआ के चाल मान कथाटराध मे जी सजगोज कर पुरुषर पास दिए हाटे चारनी बैभिचारनी चारनी आल्लाबी कथा तीन बार बोले তা আপনার বউ কমিউনিটি সেন্টারে রং মেখে গেলি নয় আমি বলিনি আল্লাহর নবী বলেছে আপনার স্ত্রী চারনি আপনার স্ত্রী চারনি আপনার স্ত্রী করে কথা বলেন আমি বলিনি। আর আমার এত কথা এত কঠোর কঠিন কথা আমি বলবোই বাকি কি করে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোন বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাবের কোন নিন্দা করিনি আমি কারোর নিন্দা করিনি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি যে এনে মিথ্যুক हमी शतक आठानब्बे जन मुफासर मृत्यु इनी मृत्यु कुरान शरीफ नय कुरजिद किम पर समय मायर बेटा प्रमाण करते कुरान शरीफ हमी दुआ लिखा दुआनी একটা বাক্য আল্লাহর নবীর নয় সবটুকু মানুষের বানানো এবং কেয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবেনা যে এটা আল্লাহর ভারত বাংলাদেশ পাকিস্তানের ধর্মে না হুজুর লাগে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে আমি যখন কোন এলাকায় আসি তখন আমার অন্তর থেকে একটা দাবি থাকে दावी अंत दस कलोमीटर आशे पशे पुरुष नारी ना हिंदूल्ला इंशाल्लावाहर बैठक बर जात मे मानस प्रश्न বরকে মুখের উমাল দিয়ে কেবলা মুখিয়ে বসে থাকতে হবে না এমনি পুরুষের মতো বসে থাকবে বরের জন্য এই এত কিছু কিনতে হবে করতে হবে শ্বশুরকে একটাও যায় যাবি আরাম বর কিনে নিয়ে যাবে যা কিছু বাড়ে বইয়ের জন্য খরচ ছেলের বাপের মেয়ের বাপের কোনো খরচ নাই এক পয়সা নাই বিবাহ করতে গিয়ে মেয়ের বাপের বাড়িতে যে খরচ হয়েছে প্রয়োজনে ছেলের বাপ বলুক যে পঞ্চাশ হাজার টাকা থাকলো ভাই যান খরচ তো হলো বিবাহ সাথীতে অনেক কিছুতে টাকাটা রাখেন এটা ছেলের বলতে পারে মেয়ের বাপকে যে আপনার অনেক খরচ হয়েছে আমরা এসেছি এটা বলতে পারে তার মানে মেয়ের বাপের দু এক টাকা খরচ হবে এটা বোঝা যায় না করোনা দিশে যা খরচ হবে ছেলের বাপের একথা আল্লাহ বলেন একথা আল্লাহর নবী বলেন বিবাহের বৈঠকে আগে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম কি আমার পর্যন্ত মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না গাইবান্ধার বিবাহ পড়ানো যদি নিয়ম দেখেন রংপুর লালমনহাট নির্ভবনে কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ মেয়ের কাছে বিবাহ পড়াতে যাই হুজুর যায় চ্যাংড়া ছুল্লু বধ সব যায় ওখানে গিয়ে বলে উমুক নেবাসী উমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামী সত্য কবুল করো ও তখন বলে কবুল করলাম কাবিল তো বলো তিনবার বলার পরে এসে ওরা সবাই মিলে ওই যেখানে বর আছে আরো পাঁচজন আছে ওখানে ওরা দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন বলে আমরা এ বিবাহের উকিল তো মেয়ে কি বিবাহ কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কার হিন্দুদের বিবাহ পড়াচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম দেখাচ্ছে ধর্ম নিয়ে পাগলামি করে আমি জানি না আপনাদের কি ঘটনা সম্মিলিত দিনী ভাই বোন মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম কি আমার পর্যন্ত সময় আছে বিবাহের বৈঠকে আগে হবে খুদবা দুইজন সাক্ষী থাকবে বর থাকবে আগে খুদবা হবে খুদবা যখন শেষ হবে তখন মেয়ের বাপ বলবেন বা বলবেন মেয়ের বাপ পিছা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম কাবিল তো বোখারের হাদিসে কাবিল না তো আমি কবুল করলাম গুরুত্বপূর্ণ তিনবার বলতে হয় মর্মে তিনবার বলতে পারে তখন বলবে মাঝে বরক দান করুক তোমাদের মাঝে করলে জমা করে দেই। এই দুয়টা পড়ার পরে বলবে সুভানা আল্লাহ জিলাবি ওখানে কিছু উপস্থিত বন্টন করা হয় এটা নাকি অলিমা মানে অলিমা শব্দটা এখানে হারাম অলিমা ছেলের বাপের বাড়িতে হবে ওয়ালিমা কি দুই টাকা দিয়ে হবে যে যত ধনী মানুষ তত বড় অলিমা হতে হবে সারা এলাকার লোককে দাওয়াত আর যদি শুধু মানুষকে দাওয়াত হয় গরিব মানুষকে দাওয়াত না দেওয়া হয় তো যে দেগে ভাত রান্না করা আছে ওই দেগে লাঠি দিয়ে ভাত তরকারি ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে আব্দুল থামে অত কড়া ভাবে বলছেন কেন আপনি বলেছেন ভাত পড়ে গেলে তুলে নিতে হয় मैला लागले सर खेते हैं कूके जी ड्रेनेल्ला गरीब मानुष के दवाई दाव करार नहीं बी पा जाएर्शन कलियन जो अपनी लिखे अपनी क्या আপনি পড়েন তাহলে আমি কিছু করতে পারব না এ দেশে বই পাওয়া যাবে বইয়ের নাম কি আদর্শ পরিবার দশ বার পড়তে হবে দশ বার অন্তত দশবার পড়তে হবে আপনার জন্য লিখেছিলাম আপনি পড়ছেন কোন বই যে বইয়ের নাম কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বইয়ের নাম হলো মোকশেদুল মৌমিনিন বইয়ের হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়ান যে দেখে সেই পড়ে যে দেখে আশ্চর্য হেডলাইনের পরে লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেঞ্চা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণে স্ত্রী বিনল ছেলে কানা হয় সূর্য গ্রহণের সময় কথা বিনল এবং কোরআন মাসিদের সরাসরি বিরোধী কোরআন মাসিদ আল্লাহ বলছেন নিঃসাও কুম হারফুল্লাহ ফাতোহার সাহ কুমার তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত্র তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটি কি সূর্যগ্রহণ লাগলে কি আর না সেটা তোমার ব্যাপার এগোটা আল্লাহ বলেন আর হুজুর বয়ে বলছেন যে ভরা পেটে স্ত্রী মনে হল ছেলে ভ্যাংচা হজুর ও বুঝে না না জাতি বুঝে না জাতি তো করছে জাতিতে কেউ কিছু বলে না এই বইয়ের পক্ষে তুমি হলে বইকে নতুন ভাবে সংস্কার করতে হবে এবং লেখকের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তাছাড়া কোনো পথ নেই মিথ্যা কথা দিয়ে ধর্ম চালিয়ে বিচারের মাঠে টিকা যাবে না সেটাই তোমার ঘরে আদর্শ পরিবার বইটা তোমার ঘরে নেই আল্লাহর কসম আদর্শ পরিবার বইয়ের শুরু থেকে নেই শেষ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত কোন মতামত একটা বাক্য লিখিনি সব বইয়ের প্রথমে লিখা আছে এই বইয়ের কোনো জাল জৈব কথা নেই এই বইয়ে কোনো নিজস্ব মস্তিষ্ক কোন কথা নেই সব বইয়ের প্রথমে বিবাহ করে নিয়ে গিয়ে বিবাহ পরে রাজশাহী চাঁপায় নব বর বরকনেকে মালা দেয় একটা মেয়েরা যুবতী মেয়েরা গীত গায় একেবারে আরাম और परे और बाड़ी करे हाराम। हो मेके सजाते शो ना बासर घर सजा तर क्या भाभी जो बासर घर सजाई तासर घरे जा रगे तो जेना अनेक कथा अनेक गल्प अनेक जेंार कथा বোন কেন হলুদ মাখানো হলুদ হলুদ এর কোন যাবে বরের বাড়িতে হলুদ মাখতে এত বড় নোংরা জঘন্য বর বড় পশু প্রাণীর গরু ছাগলের কাজ মানুষের কুকুর সিরের কাজ কোনোদিন মুসলমানের হতে পারে এ হল কুকুর স্ত্রী জালের কাজ ইতর শ্রেণী নিম্ন শ্রেণী থার্ড করছেন বধ মোরকর বর্বর অসভ্য কুসভ্য মানুষের কাজ এটা কোনদিন শিক্ষিত মানুষের কাজে এটা হতে পারে না এটা অসম্ভব শিক্ষিত পরিবারে এটা হতে পারে না বর কি করে আজকে কনের বাড়িতে হলুদ মাখতে যেতে পারে কনে কি করে বরের বাড়িতে হলুদ মাখতে আসতে পারে সম্মানিত দিনী ভাই বোন बसर घर सकाले अलिमा जे जो धनी मानस तर अलिमा बसी हो बड़ ना हमारे अल्पल प्रथमांश शेष कर लो